বলছেন ইন্দা নাহানু নাজাল্লা জি আমি জিকির নাজিল করছি এই জিকির ভিতরে কোরআনও অন্তর্ভুক্ত হাদিসও অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাপা কোরআনকে যেমন হেফাজতের দায়িত্ব নিচ্ছেন হাদিসকেও হেফাজতের দায়িত্ব নিছেন এই জন্য নবী সাল্লাহ সাল্লামের চোদ্দশো বছর পরেও আমরা এখন নবী সাল্লাহ সাল্লামের সহি হাদিস পাচ্ছি কিন্তু অন্য উম্মত একজন নবী দুনিয়া থেকে যাওয়ার পরে একশো বছরও ওই নবীর হাদিস পাওয়া যায়নি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 سبحانك اللهم بحمدك شهد الله إله إلا أنت استغفرق واتوب إليك